আনাস রাজি আল্লাহ হতে বর্ণিত নবী সালাল্লাহ আলাইসাল্লাম এর দুজন সাহাবি অন্ধকার রাতে নবী সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম এর নিকট হতে বের হলেন তখন তাদের সঙ্গে দুটি বাতির মতো কিছু তাদের সম্মুখ ভাগ আলোকিত করে চলল যখন তারা আলাদা হয়ে গেলেন তখন প্রত্যেকের সঙ্গে এক একটি বাতি চলতে লাগল তারা নিজ নিজ বাড়িতে পৌঁছা পর্যন্ত